আসসালামাইকুম আহমাহাত দর্শকবৃন্দ কাছে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবির আলোচিত ভয়ানসুন জামা আহ জামাত রাকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়াল জান্নাত এবং জাহান্নাম দুটি সৃষ্ট লান কখনো শেষ হবে না নিঃশেষ হয়ে যাবে না এবং সেটা স্থায়ী জিনিস সেটা তিনি বলেছিলেন এর আলোচনা আমরা গত কয়েকটি পর্বে বিশেষভাবে আলোচনা করেছি জাহান্নামের বিষয়টি আজকে আমরা আলোচনা করতে চাই জান্নাতের বিষয়টি জান্নাত আসলে কি জান্নাত হচ্ছে আল্লাহ তালার তার মহাবিনিময় অনেক সবের জায়গা যা তিনি তার বিশ্বের বন্ধুদের জন্য তৈরি করে রেখেছেন যারা তার আনুগত্য করবে এবং এমন এক ন্যায়ামত যে ন্যায়ামতের সাথে কোনো কোনো খারাপ কিছু নেই সব পূর্ণ পরিপূর্ণ ন্যায়ামত এবং যা যাত কোনো ময়লা নেই যাতে কোন রকমের কঠিন কিছু নেই মানে এমন নিয়ামত যে ন্যামত ন্যায়ামতেই পরিপূর্ণ এটা হচ্ছে জান্নাত আল্লাহ তালা তা তার নবীর মুখে আমাদেরকে এই জান্নাতের ওনা দিয়েছেন কোরআনিকারিম ব্যাপকভাবে তিনি সেটা বলে দিয়েছেন নবীর মুখে যেটা বলেছে হাদিস কুসিতে এসেছে আল্লাহ তালা বলেন আইনুন আহ ওলা উদন ও আল্লাহ তালা বলছেন হাদসি কুসিতে আমি তৈরি করে রেখেছি আমার ন্যাককার বান্ধাদের জন্য সৎ বান্ধাদের জন্য সৎ আমলকারী বান্ধাদের জন্য মা আলা আইন রাহত যা কোনো চোখ দেখেনি ওলা উদনুল সামিয়াত কোনো কান শুনেনি ওলা খাতারা আল্লা কালবি বাসার কোনো মানুষের অন্তরে কখনো উদিত হয়নি তারপর রসল্লাহাম বললেন এ মা সে তোমরা রসুল বললেন তোমরা ইচ্ছে করলে পড়ে দেখো আল্লাহ তালা যেটা বলেছেন সেটা ফাইপসুম মা উকফি জানে না যা গোপন রাখা হয়েছে তার জন্য চক্ষু শীতলকারী কী জিনিস আল্লাহ রেখে দিয়েছেন জাননাতে সেটা কোন মানুষ এখন সে কল্পনাও করতে পারছে না এবং তার অন্তরেও সেটা আসবে না যে কি জিনিস সেটা আল্লাহ তালা রেখে দিয়েছেন জাননাতে মানুষের জন্য যে ব্যক্তি জানাতে যাবে তার দুনিয়ার সবই পাওয়া হয়ে যাবে এবং দুনিয়াতে যা আছে তার বহু গুণ বেশি পাবে দুনিয়ার সম্পদের সাথে সেটার কোনো তুলনাই চলবে না তুলনাই হবে না বরং যাবতীয় ন্যায়ামত সেটা যাবতীয় ন্যায়ামত দুনিয়া যত ন্যায়ামতই হোক না কেন সেটা আখ রাতের সামান্যতম ন্যায়ামতের অত্যন্ত সাধারণ জিনিস মনে হবে এবং মনে হবে যেটা কিছুই ছিল না আসলে যার জন্য আমি দুনিয়াতে মারামারি হানাহানি এবং বিভিন্ন রকম পদ্ধতিতে লিপ্ত ছিলাম এসব আসলেই ছিল আমার বোকামি তখন সেটা মনে হবে এই জন্য সহিবোকারিতে এসেছে সাহেব ইমিন রসুল্লাহ সাল্লাম বলেছেন মাউদ সাউথ ইনফিল জান্নাত মাফিহা রসুল্লাহাম বলেছেন জান্নাতে একটি লাঠি রাখার স্থান দুনিয়া এবং তাতে যা আছে তার থেকে উত্তম বলে বিবেচিত হবে সোহান আল্লাহ এই যেহেতু এই জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করতে পেরেছে সেই সফলকাম হয়েছে আর যে এতে প্রবেশ করতে পারেনি যাহান নামে ঢুকেছে সে সবচেয়ে বিফল হয়েছে এবং তারা সারা জীবনের আমল সে শেষ করে দিয়েছে এই আল্লাহ তালা কোরআন করিমে এই জান্নাতে যাওয়াটাকে সবচেয়ে বড় সফলতা বলে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন হয়মান ওমাল হায়াত উদ্দিনিয়া ইল্লা মাতুল গরুর আল্লাহ তালা বলছেন যাকে জাহান নাম থেকে দূরে রাখানো হয়ে দূরে রাখা হয়েছে এবং জাহান জাননাতে প্রবেশ করানো হয়েছে ফাকাত ফায়াজা সে তো সফল সফলতা লাভ করেছে সফলতা ওই সময়ে লাভ করেছে যখন সে জান্নাতে একটি পা দিয়েছে এর আগ পর্যন্ত কেউ সফল হতে পারে না কেউ নিঃশঙ্ক হতে পারে না নির্ভর হতে পারে না সব সময় ভয়ে নিঃশঙ্ক সব ভয়ে থাকতে হবে সব সবসময় শঙ্কার মধ্যে থাকতে হবে যতক্ষণ না জান্নাতে একটি পা দিচ্ছে জাননাতে ঢুকলেই সে সফলকাম কাম এটাই হচ্ছে আল্লাহ সফলকাম হয়েছে বলে দুনিয়ার জীবনের নির্ভর করবে না আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন ইমানদার নারী ইমানদার পুরুষদেরকে যে জান্নাতে যে জান্নাতের নিচ দিয়ে নহরসম প্রবাহিত তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে এবং উত্তম বাড়িঘরের আল্লাহ ওয়াদা দিচ্ছেন ফির জান্নাত আজ চিরস্থায়ী জান্নাতে খুশির জান্নাতে আর ওয়ারিদওয়ান ইমাল্লাহ আকবর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সেটা অনেক বিরাট জিনিস দাদা আলী কেবল ফৌজুল এইটা যে ব্যক্তি আহরণ করতে ফেরেছে সে তো সফলতা সবচেয়ে বড় সফলতা গ্রহণ করতে ফিরেছে অন্য হয়তো আল্লাহ তালা বলছেন ওমাই ইল্লাহ রাসুল হৌ ইউদ্ হু জেন্নাত ইন তির ইন যে কেউ আনুগত্য করবে আল্লাহর এবং তার রাসুলের সে প্রবেশ করবে এমন জান্নাতের জেন্নাতে নিজ দিয়ে নহর সময় প্রবাহিত হল দিন আফিয়া সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবেদিম এ হচ্ছে বড় সফলতা এ হচ্ছে বড় সফলতা তাহলে জান্নাতে যেই ব্যক্তি জান্নাতে যেতে পেরেছে জান্নাতে জাননাতে পারছে জান্নাতে যাওয়া যার সম্ভব হয়েছে সেই সফল হয়েছে দুনিয়ার জীবনের সফলতা মানুষ বিভিন্ন জিনিস দিয়ে বিচার করে অর্থ দিয়ে বিচার করে অথবা কখনো কখনো তার প্রভাব প্রতিপত্তি দিয়ে বিচার করে থাকে অথবা সন্তান সন্ত দিয়ে বিচার করে থাকে কিন্তু আল্লাহর কাছে সফলতা হচ্ছে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পেরেছে সেটাই সফল আল্লাহতালা এটাই বলেছেন কোরআন করিম বারবার ফাঁকাত ফাজা যে জান্নাতে যে ঢুকতে ফেরেছে সেই তো সফল কাম হয়েছে হওয়ার জন্য সৌভাগ্যশালী হওয়ার জন্য জাননাতে প্রবেশ করতে হবে জান্নাতে প্রবেশ না করতে পারলে কখনো সফলকাম কাম হয়েছে বলা যাবে না এই জন্য আল্লাহতালা হাসিরের দিন বিচার শেষ হওয়ার পরে তাদেরকে যখন জান্নাতে দিকে দলে দলে নিয়ে যাবে সম্মানের সাথে নিয়ে যাবেন সেই চিত্র তুলে ধরেছেন কোরআনে করিমে তিনি বলছেন যখন তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে তখন জান্নাতের দরজার সময় খোলা হবে এর আগ পর্যন্ত নয় এবং ফেরেস তারা সম্মানিত ফেরেস তারা তাদেরকে সাদর সম্বাসন জানাবেন যে তোমরা অনেক কষ্ট করে এখানে উঠে আসতে পেরেছ জান্নাতে আসতে পেরেছ এই জন্য তোমাদেরকে সাদর সম্বাসন জানাচ্ছি কারণ দুনিয়াতে কষ্ট করেছ হাঁসড় মাঠে কষ্ট করেছ ভয় পেয়েছ কত কিছু করেছ সব কিছুর পরে এই এত কিছু এত বাধা বিপত্তি পেরিয়ে জান্নাতে আসতে পেরেছে ওই জন্য তখন ফিরেজ তাদেরকে সাদা সম্বাসন জানাবেন এবং তাদেরকে সম্মানের সাথে সেখানে নেওয়া হবে কোরআন করিমা আল্লাহ তালা বলছেন আর যারা তাদের রবের তাকা অবলম্বন করেছে তাদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে দলে দলে অতপর যখন তারা সেখানে পৌঁছবে এবং জাননাতে দশটার সময় খুলে দেওয়া হবে আর জান্নাতের পাহাররা বলতে থাকবে সালামুলাইকুম তুইব তুম ফদ হলুহা খালেদিন তোমাদের উপর সালাম তোমাদের উপর শান্তি তুইবুম তোমরা খুশি হ ফদ হুলুহা খালেদিন তোমরা এখানে স্থায়ীভাবে প্রবেশ করো কারণ তুইপুম বলে তোমাদের খুশি হও তোমরা ভালো ছিলে অর্থ হচ্ছে তোমাদের আমলসমূহ ভালো ছিল তোমাদের কথা ভালো ছিল আকিদা বিশ্বাস ভালো ছিল তোমাদের অন্তরসমূহ পবিত্র ছিল তোমাদের আত্মা ছিল অত্যন্ত স্বচ্ছ এর কি সমস্ত সবগুলির কারণে তোমরা জান্নাতের হকদার হয়েছ সুতরাং তোমরা জান্নাতে প্রবেশ করো এইভাবে আল্লাহ তা তিনি নিজিয়ে তার ফেরেস্তাদের মাধ্যমে সম্মানের ব্যবস্থা করবে যারা জান্নাতে যাবে তাদের জন্য কিন্তু জাননাতে কীভাবে প্রবেশ করবে হাদিস থেকে দেখা যায় যে হাসরের মাঠে মানুষের যে কঠিন বিপর্যয় হবে ख हारे विभिन्न धापार हारे तनाते जाते जाुत हो तक प्रत्येकेनाते जा दर्जा खोलार बेपारे प्रत्येके अफरता प्रकाश कर तक सर्वोत्तम महम्मद रसल सल्लम तीन हीते दरजा खुलबें हदिची एस रसल्लाम जे आल्ला तला সমস্ত মানুষকে একত্রিত করবেন ইমানদাররা দাঁড়াই দাঁড়ে বলবে যে যখন তাদের জান্নাতের কাছাকাছি নিয়ে আসা হবে তাদেরকে যে হে আদম আলাহ সাল্লা সাল্লাম আপনি দরজা আপনি আমাদের পিতা আপনি আমাদের সঙ্গে জান্নাতের দরজা খুলুন ভয়ে হুল ওহাল আখরা যুমিয়াল জান্নাত ইল্লা খতিও তো আবি কুম প্লাস তো আলিকা তোমাদেরকে জান্নাত থেকে তো বের করেছে তোমাদের পিতা কারণই তোমরা বের হয়েছ সুতরাং আমি এই লোক এই লোক নয় যে জান্নতে তোমাদেরকে প্রবেশ করবো এভাবে প্রত্যেক নবী তখন বলবে যে আমি না আমি কাজের জন্য নই তারপর সর্বশেষে মোহাম্মদ সাল্লা কাজ যখন আসবে তখন তিনি এ কাজের জন্য অগ্রসর হবেন এবং দরজা খুলতে যাবেন তখন তার অনুমতি দেওয়া হবে সই মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে সুতরাং জান্নাতে প্রবেশ করার জন্য রসুল্লাহামী সর্বোত্তম দরজা খুলবেন অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন আনাউ আলু আকরা জাননা अभी सर्वप्रथम जाना दर्जा खटखट कर जाना दर्जा आघात करते खोला शब्द करब यह जाना तीर हास पेरिए जाना दर्जा आसार पर मोहम्मद सल्लास्म प्रथम तीन दरजा खुलबें और जाना ती प्रवेश्न प्रवेश आगे एक जगह जाननाते प्रवेश आगे तेर आटकाना हो नाम हम तरा दुनिया বুকে একে অপরের প্রতি যে সমস্ত হিংসা বিদ্বেষ বা একে অপর প্রতি যে সমস্ত ক্ষোভ ছিল সেগুলো থেকে সম্পূর্ণ পবিত্র করে তাদেরকে জাননাতে প্রবেশ করা হবে করানো হবে যাতে করে কারো উপরে কারো ক্ষোভ বা জুলুম বা কোনো প্রাপ্তি না থাকে এবং তারা যেন সেখানে ঢুকে খোয়া না হলে আসুরে মুতাকাবিল ভাই ভাই হিসাবে খাটের উপরে সব সামনাসামনি হয়ে পরস্পর বসতে পারে এবং পরস্পরের প্রতি কোন বিদ্বেষ না থাকে সে ব্যবস্থাটা আল্লাহ তারা করে দিয়েছেন রসুলাম বলেছেন জাহান্নাম থেকে মুক্ত হবে জান্নাত তারা জাহ্নাত এবং মাঝখানে একটি ছোট ফুল সাঁকোর কাছে আটকে পড়বে মজওয়ালে মানফি বাইনাফি দুনিয়া দুনিয়ার বুকে এক অপরে যে সমস্ত কষ্ট ছিল যে সমস্ত আঘাত ছিল সেগুলি থেকে তারা পরস্পরের মধ্যে শ্বাস নিবে হাততাইদা হুদ্দিবু আর নকো অতঃর যখন তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে উজ্জিন আলহম্পুল জেন্না তখন জান্নাতে প্রবেশ তাদের অনুমতি দেওয়া হবে রসুল্লাহ সাল্লাম বলেন ফলি নফসু মোহাম্মদিন বিয়েদিহি আর যার হাতে মোহাম্মদ সাল্লাফস আত্মা রয়েছে তার শপথ করে বলছি লা ফিল লাহাদ দুনিয়ার বুকে তার স্থান কোথায় প্রত্যেকটি মানুষের চিনে সেদিন জান্নাতে তার স্থান কোনটা হবে স্থান কোনটা হবে প্রত্যেককেই তার স্থান চিনতে পারবে এবং সেখানে সে পৌঁছে যাবে সোহান দুনিয়ার বুকে হারালেও আখরাতে বুকে তার স্থান থেকে চিনা যাবে জাননাতে কোন জায়গায় সে যেতে হবে কোন জায়গায় তার বাড়ি কোন জায়গায় তার ঘর সবই সে চিনতে পারবে এর অর্থ হচ্ছে যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের খুঁজতে হবে না জান্নাতের ভিতরে যে কোন জায়গায় আমার বাড়ি বা কোথায় কি প্রত্যেকে তখন চিনতে পারবে যদি জাননাতে যেতে পারি যে কোথায় আমার জায়গা কোথায় আমার নিজস্ব জায়গা কোথায় আমি যেতে আমাকে যেতে হবে সেটা বলে দেওয়া হবে তখনই এবং সেটা তাদের মধ্যে এলহাম হবে তারা বুঝতে পারবে যে এটা তার জায়গা প্রথম কারা জান্নাতে প্রবেশ করবে প্রথম জান্নাতে প্রবেশ করবে যার সাথে ব্যাপারে কোন দ্বিমত নেই এবং সর্বপ্রথম যিনি জানলাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাম এবং সর্বপ্রথম জানলাতে প্রবেশ করেন সমস্ত উম্মতের মধ্যে উম্মত প্রথম জানলাতে প্রবেশ করবে আর এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জানাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আবুবকর সিদ্দিক হু সোহে মুসলিমের আনসিকরা বর্ণিত তিনি বলেন রসুল্লাহাম বলেছেন আনাউঅ বা আমি প্রথম যে জান্নাতের দরজায় খটখট করব অর্থাৎ আওয়াজ করব। অনুরূপভাবে আনাসমের মালিক আধীনতার বনে তিনি বলেন রসুল্লাহাম বলেছেন আতি বাবুলনাফা আমি জান্নাতের দরজার কাছে আসব দরজার কাছে এসেফত্যা আমি বলবো খুলতে বলবুল খাজ ইন মান তখন জানান জান্নাতের পাহারাদার বলতো আপনি কে ফয়াকুল ও আমি বলবাহুলিম বলেছেন আল্লাম কেয়ামা আমরা মানুষের আসার দিক থেকে সব শেষে কিন্তু কেয়ামতুদ্দিন আমরা সবরা সর্বাগ্রে থাকব নাহনুআ আউআল নাস দু আমরা। আগে জান্নাতে প্রবেশ করবো অনুরূপভাবে সুরোনা আবুদাউদে আসছে আবুহাম থেকে রসল্লা সালসাম বলেছেন আতায়নি জিব্রিল আমাকে জিব আমার কাছে জিবরিল আসলো আরানি বাবল জান্নাত তাৎক্ষমিন উম্মতি এসে আমাকে আমার উম্ম যে দরজা দিয়ে জাননাতে প্রবেশ করবে সেই দরজাটি দেখিয়ে দিয়েছেন ফকাল আবু বক্কর তখন বলুন ইয়া রসুল্লাহ ওদের তুয়ারনি কুন্তু মাকে হাত তা লেই ইয়া রাসোল্লাহ যদি আপনার সাথে আমি সেটা দেখতে সেই প্রথম ব্যক্তিটি এ দ্বারা বোঝা যায় যে উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি জাননাতে প্রবেশ হচ্ছেন আবু বাকরহু এটা আবু বাকি লু বিরাট মর্যাদা প্রকাশ করছে অনুরূপ এই উমতের মধ্যে এমন কিছু লোক হবে যারা বিনা হিসাবে জাননাতে যাবে বিনয় হিসাবে জান্নাতে যাবে তারা তারা ইমান এবং তাকয় পরিপূর্ণ থাকবে দিন নির্ভর তারা ইস্তেকার থাকবে দৃঢ় পথ থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে প্রত্যেকের এমন অবস্থা হবে যে সেটা হবে চোদ্দ তারিখের পূর্ণিমা চাঁদের মতো তারা চেহারারের উপর সেগুলি উদ্ভাসিত হবে তাদের চেহারা অত্যন্ত সুন্দর হবে সেভাবে তারা জান্নাতে প্রবেশ করবে রসল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন আউ আলজম রাতিন তেলজুল জান সৌর তুহুম আলা সুরত কামালে তেল বাদর যারা প্রথম প্রবেশ করবে তাদের চেহারা সুরত এমন হবে যেন চোদ্দ তারিখের পূর্ণিমার রাতের চাঁদের মতো তাদের চেহারা হবে লাব শুকোনা ফিহা সেখানে কোন তারা থুতু ফেলবে না ওলা ইয়ম তম তখন তুনা কোনো কাশ ফেলবে না নাকির শ্লেষা ফেলবে না ওলা এ তাক ও তুন পায়খানা করবে না আন ফিহা ধ সেখানে তাদের পেয়ালা হবে স্বর্ণের ও আমশাহ তুহমিন আদাহ হবে অলফেদ্দা চিরণী হবে তাদের স্বর্ণ এবং রৌপ্যের ও মাজ আমের ওমুল ওলুয়া এবং তাদের সুগন্ধি কাঠ হবে ওলৌ রহমুল মিস্ক আর তাদের ঘাম হবে মিস্ক আম্বার প্রত্যেকের থাকবে লিকুল্লাহ হদিম্মিন হুমজাউ জেতা যাদের প্রত্যেকের থাকবে দুজনক স্ত্রী যে দুজন স্ত্রীর তার হাড়ের ভিতরের মজ্জা পর্যন্ত সুস্পষ্টভাবে দেখা যাবে দেখা যাবে হাড়ের উপর থেকে দেখা যাবে সেটা এত সুন্দর তারা হবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না একই লোকের কলমের মতাদের হবে তারা সকাল সকাল বিকাল আল্লাহ তালা তসবি পাঠ করবে বোখারের হাদিসটি আমাদের কাছে জান্নাতের একটি চিত্র তুলে ধরেছে কিরকম মানুষগুলো জানা যাবে জান্নাতে কি অবস্থা হবে অনুরূপা বোখারিতে হাসে সাহিব তিনি বলেন রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে সত্তর হাজার অথবা সাতশ হাজার আমার উম্মতের মধ্যে প্রবেশ করবে তারা তারা সবাই প্রবেশ করবে ভাবে যে প্রথমটি প্রবেশ করার সাথে সাথে আখশ্বাসগুলো প্রবেশ করবে সবাই যেন একসাথে প্রবেশ করবে জাননাতে তাদের চেহারা হবে চোদ্দ তারিখের পূর্ণিমার রাতের চাঁদের যেরকম সৌন্দর্য সেরকম সৌন্দর্য বিশিষ্ট তাদের চেহারা হবে অনুরূপভাবে হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহতালা প্রতি সত্যের হাজারের সাথে আরো সত্তর হাজার করে প্রতি সত্তরের প্রতিজনের সাথে আরো হাজার করে দিবেন আল্লাহ তারা জানাতে মোসাদাম বলেছেন হিসাব আমার উম্মে সত্তর কে বিনা হিসাবে জানাতে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এটা আমাকে দেয়া হয়েছে উজু হুহম কালকাম তাদের চেয়ারা হবে বদর রাত্রিতে পূর্ণিমার রাত্রিতে চাঁদের মতো তাদের চেয়ারা হবে কুলুবাই কালবাজ ওয়াহেদ অন্তর যেন তাদের কাছে আল্লাহ তালা তখন প্রত্যেক একজনের সাথে সত্তর হাজার করে বাড়িয়ে দিলেন এতে করে উনপঞ্চাশ উনপঞ্চাশ উনপঞ্চাশের উপরে হয়ে যায় অর্থাৎ প্রতি একের সাথে হাজার এরকম সত্তর হাজার যদি হয় তাহলে কত হতে পারে আমরা হিসাব করে বের করতে কিন্তু এটা হচ্ছে আল্লাহ তালিয়ে দেয়াফিল তিনি আরো যত ইচ্ছা তত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন কারো কারো মতে সত্যের বলতে শুধু সত্যের বোঝানো হয় না অর্থাৎ অনেক বিরাট একটা শ্রেণী আল্লাহ তারা এভাবে বিনয় হিসাবে জানাতে দিবেন কারণ তারা এমন কাজগুলি করে যে কাজগুলো শরীয়তে আল্লাহর উপর ভরসার উপর নির্ভরশীল ছিল তারহিদের উপর নির্ভরশীল ছিল এই কাজগুলি তারা করেছে এবং احمد رحمۃ اللہ <سؤال> علیہ এবং তিরমিজি তে তার সুনানে সহিহ ابن নেহবান আসছে আবু আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন সহিহ সনদ তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদানি রব্বি ইয়াদখুলু জান্নাতু মিন উম্মতি সাবিনাল সাবুন 170000 বিল হিসাব ও العذاب আহমদ রব ওয়াদা করেছেন যে আমার উম্মতের 70000 কোন 70000 লোককে كل আযাব এবং এবং প্রত্যেক হাজার সাথে সত্তর ওয়াসাল্লাহ হাসিয়াতে হাসিয়া তারা অনুরূপভাবে আল্লাহ তালা তিন কোর্স তিনি ভাবে জান্তে প্রবেশ করাবেন এ হচ্ছে হাদিস এ হাদিস যারা বোঝা যাচ্ছে যে প্রত্যেক সত্তর হাজার এর সাথে আরও সত্তর জন করে প্রত্যেকের একজন প্রতি সত্তর প্রতি একজনের সাথে সত্তর হাজার করে এর অর্থ হচ্ছে এই বিরাট সংখ্যক লোক মিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে ভিসাবো নাই আজাবো নাই রসুল্লা সাল্লাই আসলাম এদের কিছু আলামত বর্ণনা করেছেন সোহিব ওখারিতে আব্দ আব্বাসমন্ত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার কাছে পেশ করা হয়েছে বিভিন্ন জাতিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আখাদান নবীমাহুল উম্মা কোনো কোনো নবী গেলেন তার সাথে একটা দল ছিল কোনো কোনো নবী তার সাথে সামান্য কিছু লোক ছিল নবী চলে গেলেন তার সামনে দশজন ছিল নবী চলে গেলেন তার ছিল কোনো কোনো নবী চলে যাচ্ছেন তার সাথে একজন ছিল আমি দেখলাম এরপরে বিরাট একটা সংখ্যক লোক আসছে বিরাট সংখ্যক লোক আসছে আমি বললাম জিব্রিল এরা কারা আমার তিনি বললেন না বিরাট বিরাট লোক পূর্ণ করে আসছে বলে যে এরা কারা বলে যে এগুলি হচ্ছে আপনার উম্মত এর মধ্যে সত্যই হাজার আছে যাদের কোনো হিসাব হবে না কোনো আজাব হবে না কলথু লিমা অ লিমা আমি বললাম কেন তা হবে তারা বলুন তোলা তখন তিনি বললেন কানু উলায় একটা তারা কোন কাইনে না অর্থাৎ ছে না নিরাশ হয় না ইয়াস তার কোন ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না ওলা কোন রকমের তয়ার অর্থাৎ কোন রকমের খারাপ কুলক্ষণ নেয় না আল্লাহর ভরসা করে তখন ওকাশে মেশানটা আমি তাদের অন্তর্ভুক্ত রসুল বললাম যে আল্লাহ তোমাকে অন্তর্ভুক্ত করবেন আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলো ইয়ারসল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দোয়া করুন রসোল্লা সাল্লাহ বললেন যে ওকাশা তোমার আগে নিয়ে গেছে এভাবে একটা বিরাট সংখ্যক লোক থেকে একটা বিরাট অংশ হবে পরে কম সংখ্যক হবে আল্লাহ বলেছেন অন্তর্ভুক্ত করুন আমিন পরবর্তী পর্যায়ে আপনার সাথে আবার দেখা হবে আসলাম আলাইকুম